শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমক কথিত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন সপ্তম পরি সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহুভাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া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 শ্রীরামকৃষ্ণ হাঁ গো অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বাড়ির কোথায় কি দামি জিনিস আছে কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত সকলে একটু চুপ আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একবার বাগান দেখতে যাবেন রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা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 বিদ্যাসাগর বদন চুপ করিয়াছেন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে বিদ্যাসাগর সহস্যে হ্যাঁ এটি বর্ষাকাল বটে মাস্টার স্বগত নবানুরাগের বর্ষা নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন মূল মন্ত্র করে জবিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন অহেতু কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন একজন ভক্তের হাত ধরিয়া আছেন বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন হাতে বাতি পদ দেখাইয়া আগে আগে যাইতেছেন শ্রাবণ কৃষ্ণ ষষ্ঠী এখনও চাঁদ উঠে নাই তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল সম্মুখে বাঙালির পরিচ্ছদারী একটি গৌরবর্ণ শস্যধারী পুরুষ বয়স আন্দাজ ছত্রিশ মাথায় শিখ দিকে নেয় শুভ্র পাগড়ি পরনে কাপড় মোজা জামা চাদর নাই তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক অবলুন্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন বলরাম তুমি এত রাত্রে বলরাম সহাস্যে আমি অনেকক্ষণ এসেছি এখানে দাঁড়িয়েছিলাম শ্রীরামকৃষ্ণ ভিতরে যাও নাই কেন বলরাম আগা সকলে আপনার কথাবার্তা শুনছেন মাঝে গিয়ে বিরক্ত করা এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে ভাড়া কি দেব মাস্টার আজ্ঞা না ও হয়ে গেছে বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন গাড়ি উত্তরাভিমুখী হাঁকাইয়া দিল গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে